মানবতা সমাধান াহ আলমিনীক আমরা শহীদ আল বুখারির হাদিস শুনে আসছি কিতাবুরে কাক যে হাদিসগুলো মানুষের মনে আল্লাভীতি সৃষ্টি করে আখেরাত মুখী করা দুনিয়ার মোহ কমানোর জন্য রসুল্লা সাল্লা আমাদেরকে রেখে গেছেন ইমামুখারি সেগুলা কিতাবুরে কাকে একটা চাপ্টারে অধ্যায়ে কম্পাইল করেছেন সংকলন করেছেন তার ধারাবাহিকতায় আজকের যে হাদিসটি আমরা শুনবো সেটাও বর্ণনা করেছেন আবু হরাই আনহু কলা রসুল সাল আলি সাল্লাম ইদ আতিল আমানা তাদের কলা ইদা উস্নিদাল আমরু ইলা গাইরে আহলে ফান তদের সাহ তিনি সাথ করলেন যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখন কে আমাদের অপেক্ষা কর প্রশ্নকারী জিজ্ঞেস করিলেন রাসুলাল্লাহ আমানতকে কিভাবে বিনষ্ট করে দেওয়া হবে তিনি বললেন যখন একটা বিষয়ের দায়িত্ব দেওয়া হয় ওই লোককে যে লোক তার অনুপযুক্ত তখনই কে আমার চলে আসবে কে আমাদের অপেক্ষা করে তাহলে যে ব্যক্তি যে কাজের উপযুক্ত নয় তাকে সেই কাজের দায়িত্ব দেওয়াটা আমানাতের খেয়ানাত হয়ে যায় আর এই আমানাতের যখন খেয়ানাত হয়ে যায় আমানাত যখন নষ্ট হয়ে যায় তখন কে বেশি বাকি থাকে না ঘনিয়ে আসে এই বিষয়টি সঙ্গে আমরা দেখতে পাই যে আমানাতের কথা আছে আমানত সংক্রান্ত মেইন হাদিস আমানাতের বহু রকম আছে অনেক কেসেমের আমানত আছে আমাদের জীবনে অনেক ধরনের আমানতকে আমাদের ডিল করতে হয় একজনে একটা কিছু আপনার কাছে জমা রেখেছে আবার ফেরত নেবে শুধু এইটাই আমানত না আমানতে একটা ওয়াইডার কনসেপ্ট রয়েছে অনেক পরিধি আছে আমরা সেগুলো জানার চেষ্টা করব হাদিস শরীর থেকে অন্যান্য হাদিস থেকে কোরআনে পাকের অন্যান্য আয়াত থেকে নিয়ে আমানতের বিষয়টাকে আমরা ভালো করে বুঝতে চাই আমরা দেখি আল্লাহতালা এই আমানতের গুরুত্ব উপলব্ধি করানোর জন্য আমাদেরকে সুরা আনফ সাতাশ নম্বর আয়তে করেনা তোমরা আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত করো না আর তোমাদের আমানত গুলোর খেয়ানত করো না ও আন্তম তা আলামুন আর তোমরা জানো জেনে বুঝে আল্লাহ এবং তার রাসুলের কোনো বিষয়ের খেয়ানত করো না আর জেনে বুঝে তোমরা তোমাদের আমানতকে নষ্ট করে দিও না আমানতের খেয়ানাত অর্থ হচ্ছে আমানতকে নষ্ট করে দেওয়া আল্লাহ তালা জান্নাতি লোকদের গুণাবলীগুলো যখন সুরালিনের শুরুতে বলেছেন সেখানে অন্যতম একটি গুণ উল্লেখ করেছেন যে তারা আমানতকে রক্ষা করবে সুরাল মু আট নম্বর আয়াতে আল্লাহ তালা কামিয়াব মোহাম্মদের কথা বলেন যারা জান্নাতি হবেন তারা ওই লোকগুলো যারা তাদের আমানতকে এবং তাদের কৃত চুক্তি বা ওয়াদাগুলোকেও হেফাজত করতেন নষ্ট করতে দিতেন না আমানত এবং চুক্তি এবং কোনো কথা দিলে কথা এগুলো রক্ষা করা এই কাজ তারা করতেন এই জন্য তারা জান্নাতে যাবেন আমানাতের আরও অনেক ব্যাপক সংজ্ঞা নিয়ে সুরাল আজাবের বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালী সাদ করেন আমি নিশ্চয়ই আমানতকে প্রেজেন্ট করেছি উপস্থাপনা করেছি পেশ করেছি আকাশ এবং জমিনের কাছে এবং পাহাড় পর্বতের কাছে তারা অস্বীকার করেছে এই আমানতকে গ্রহণ করতে তারা নিতে হিম্মত করতে পারেনি তারা এই ব্যাপারে অপরাগতা প্রকাশ করেছে যে এত বড় জিম্মদারি তাদের পক্ষে পালন করা সম্ভব হবে না ওদেরখাই করেছে আল্লাহ তালার কাছে বেদমই করেনি কিন্তু আল্লাহ কাছে বিনয়ী হয়ে বলেছে যে আল্লাহ এত বড় দায়িত্ব আমাদেরকে দিয়ে না ও হামাল হাল ইনসান কিন্তু ইনসান এটা গ্রহণ করেছে চিন্তা ভাবনা না করেই ইন নাহ কানাদুমান যে কত বড় জালিম কত বড় জাহেল কি জিম্মাদারি তার উপরে আছে কি জিম্মাদারি সে গ্রহণ করে তার কি কোনো খবর আছে এখন কেউ কেউ বলবেন যে আল্লাহ আমাদেরকে দিলেন কারণ না দিলেই হতো মানুষ তো শখ করি না অনেক সময় অনেক দায়িত্ব মানুষ পালন করার জন্য অস্থির হয়ে যায় আমার খুব চায় কারণ আমার তো খেয়ালত করার খুব শখ আমার তো রক্ষা করবে না খেয়ানত করবে এই নিয়তেও নেওয়ার মতো দুঃসাহ শুধু মানুষেরই আছে আর কারণে এই আয়াতে আকাশ জমিনের এবং পাহাড় পর্বতের কাছে আল্লাহ তালা যে আমানাতের প্রস্তাব দিয়েছেন পেশ করেছেন সেটা কোন আমানত এই আমানত দুনিয়া আখরাতে সবকিছু ইমামা তবরি রহমতুল্লাহ আলাই এই প্রসঙ্গে বলেছেন মা কালা উল্লাদিন ও আমানাত নাস এখানে আল্লাহ তালা আমানতকে জেনারেলি উল্লেখ করেছেন দিনের দিক থেকে যত আমানত আছে এগুলোও আমানত আর মানুষের পারস্পরিক একে অপরের সঙ্গে যে লেনদেন হয় এ সংক্রান্ত যত আমানত আছে সেগুলোও এখানে ইনক্লুড করা হয়েছে ইসলামী বিষয়গুলো কোরআন হাদিফ আল্লাহর আমানত আমাদের কাছে দিন ইসলামের হেফাজতের আমানত নামাজ একটা আমানত ঠিক মতো যেন আদায় করি রোজা রাখলে সে আমানতকে ঠিক মতো পালন করি দিনই বিষয়গুলো আমানত নামাজ যদি ঠিকমতো পালন করে অল্লা দিন হুম আল্লাহ হাফিদুন ওই জন্য আমাদের কথা এসেছে তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে এতেও নামাজের আমানতকে হেফাজত করল নামাজের আমানত সম্পর্কে একটা রেওয়ায়ত এসেছে এক সাহাবি বলেছেন জামালান আলী ও ওয়া আনা খাহ ওরা বতাহু ওয়া দেখারাল মসজিদাফা সল্লা একজন বেদুইন সাদা মাটা মানুষ কিন্তু ইমানদার মুদিনে আসলেন সেই বাদুয়া থেকে গ্রাম থেকে তার উঠে করে এসেছিলেন মসজিদ না ওই সামনে আসলেন এসে উটাকে থামালেন থামিয়ে একটু বেঁধেও রাখলেন মসজিদে ঢুকলেন উদুর টদুর করলেন নামাজ পড়লেন আল্লাহর কাছে সুন্দর করে নামাজটা পড়লেন সুন্দর করে কিছুক্ষণ করলেন জামাল বাইর হওয়ার পরে আর উঠটা পাওয়া যায় না কথা চলে গেছে। গেছে। হারিয়ে কে চুরি করে নিল না হারিয়ে গেল আর নাই উঠটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পাচ্ছেন না এখন কি করলেন আল্লাহর কাছে ধরনা দেবেন নবী করিম সাল্লাম বলেছেন তোমার কিছু পাইতে হলে আল্লাহর কাছে হাত তোলো আমি কি তোমার জুতার ফিতাটা হারিয়ে গেলে জুতার রশিটা হারিয়ে গেলে সেটার জন্য কার কাছে হাত পাত আল্লাহর কাছে হাত পাত বেতারা আবার আল্লাহর কাছে ধরনা দিলেন কি বললেন আকাশে হাত তুললেন আল্লাহর দিকে তুললেনব আদাই তো আমা নাতি বলে যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার নামাজটাকে আপনার আমানতটাকে আমি জোর পেরেছি খুব হেফাজতের সাথে আদায় করার চেষ্টা করলাম এখন আপনি আমার আমানতটা কি করলেন আমার উঠ গেল কই আমি আপনার আমানত হেবাদত করলাম আল্লাহ আপনি আমার আমানত কি করলেন দেখলেন তো আত্মবিশ্বাস আল্লাহর প্রতি তার ইয়কিন কারণ তিনি আল্লাহ সঙ্গে ঠিক মতন আমাদের আমানত দারি আদায় করে এসেছেন এই কথা বলার মতো আল্লাহ তালা ওনাকে হিম্মত দিয়েছেন কারণ তিনি সিনসিয়ারলি করেছেন বেদিনটা তো একটু সোজা মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন ওনাদের কথার মধ্যে অতিরিক্ত শালীনতা নেই ওনারা সোজা বলেন ঠিক মতো আপনি আমার রুটটা রাখবেন না আমি তো আপনার হেফাজতে আরো করছিলাম সে তো এখন ইদাওয়ার এই দোয়া থাকতে থাকতেই সে উঠটা কোন জায়গা থেকে আসি তার সামনে হাজির উঠে বসলেন চললেন আমার তার নামাজ একটা ইবাদত এই বেদিনের দোয়ার মধ্যে আমরা পেলাম যে আল্লাহমা আদায়নাথনা আমায়নাথি আপনার আমানত আদায় করলাম হেফাজত করলাম আমার আমানত গেল তাহলে দিনই বিষয়গুলো আমাদের আমানত এই আমানত গুলো আমরা রক্ষা করব। এ এছাড়াও মানুষের সঙ্গে আমাদের দৈনন্দিন যে লেনদেন হয় কেউ আমানত রাখলে সেগুলোর আলাদা গুরুত্ব দিয়ে হাজি এসেছে যে প্রত্যেকটি আমানতের হেফাজত করতে হবে কোনো আমানাতে খেয়ানাত করা যাবে যে ব্যক্তি আমানাতে খেয়ানাত করে তার ব্যাপারে হাদিস কি এসেছে সেই ব্যক্তি মধ্যে মুনাফিকই রয়েছে আর বাউমানিক মুনাফিকান খান চারটি জিনিস কারোর ভিতরে থাকলে একবারে পিওর মুনাফিক খাঁটি মুনাফিক সে লোকটা অমান কানাফি হাসলাত কানাফি তু মিনা আহা আর যদি চারটা সবগুলো না থাকে যে কয়টা থাকে একটা থাকে তিনটা থাকে থাকে। তাহলে সেই পরিমাণ আছে যতক্ষণ এইগুলো থেকে সরে না আসে এক নম্বরে তুমি না খাওয়া আমানত রাখলে খেয়ানত করে দো কে যাবা কথা বললে মিথ্যা বলে ওইদা আহা দা গা কোনো চুক্তি করলে কোন কথা দিলে এটা ভঙ্গ করে ওই রেখা আসমা ফেজারা আর যখন কারোর সঙ্গে ঝগড়া করে কোন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে তখন গালিগাড়া শুরু করে এই চারটে চারটা থাকলে পুরো মুনাফিক আর যে কটা থাকে চারটে পুরো নাই একটা তিনটা দুইটা সেই পরিমাণ মুনাফিকে তার ভিতরে আছে আল্লাহ তালা এইরকম মুনাফিকের থেকে আমাদেরকে উদ্ধার করুন আমরা এখন একটা বিরতির দিকে যাব ইনশাল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না रसुल सल्लामे रेखे जावा श्रवण रियाल देख रियान आज सन्धा छुन सम्प्रचार दोपुर बारोटाय बांगे पीस टी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 তার আপন কক্ষপথে পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম একটি হাদিস যেখানে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন যখন আমানাতের খেয়ানাত হয়ে যায় তখন কেয়ামাতের অপেক্ষা করো জিজ্ঞেস করা হলো আমানাতের খেয়ানাত কিভাবে হয় তিনি বললেন যখন অনুপযুক্ত লোককে কোনো দায়িত্ব উঠেই দেওয়া হয় তার হাতে তখন কেয়ামাতের অপেক্ষা করো সেটাই আমানাতে লঙ্ঘন হয়ে গেল এই বিষয়ে আমরা জেনারেলি বহুবিধ আমানতের বিষয়গুলো জানার চেষ্টা করছি আল্লাহর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো এগুলো আমানত মানুষের সঙ্গে লেনদেনে কথাবার্তা চুক্তিতে গচ্ছিত রাখার ক্ষেত্রে যা আমানগুলো আছে সবগুলোই আমানত এবং সর্বশেষ যে হাজিজ আমরা শুনেছি চারটি বিষয় হচ্ছে মুনাফিকের লক্ষণ পরিপূর্ণ মুনাফিক হয়ে যায় চারটি হচ্ছে যদি কোনো সময় আমানত রাখে কেউ খেয়ালাত করে কথা বললে মিথ্যা বলে চুক্তি করলে কথা দিলে সেটা ভঙ্গ করে আর ঝগড়া তর্ক করলে গালিগালাস করে এই চারটা হয়ে গেলে কমপ্লিট মুনাফিক আর চারটা না হয়ে যদি দুইটা হয় একটা হয় তিনটা হয় সেই পরিমাণ আংশিক মুনাফিক গালি গালাস করে ঝগড়া ফসাদ লাগলে এরকম মুসলমানের সংখ্যা কত বলেন তো প্রচুর কথা দিয়ে কথা রাখে না চুক্তি করে চুক্তি ভঙ্গ করে এরকম মুসলমানের সংখ্যা বহু আছে কথা বললে মিথ্যা বলে মিথ্যা কথা পানি খাওয়ার মতো এত সহজ অনেকে। আর আমানাতের খেয়ানাত করার মতো লোকজন কমনা যথেষ্ট আছে এই মুসলিম সমাজেও তাহলে এই নেফাক নিয়ে বসবাস করছে এই আচরণ ছেড়ে না দিলে আল্লাহর কাছে মুনাফেক হয়ে যেতে হবে মুনাফেক মৃত্যুবরণ করবো আল্লাহ মাফ করুন আমানাত সংক্রান্ত আরেকটি হাদিস রসুল্লাম সাত করেছেন আদিল আমা খানাকা। আবু দাউদ এবং তিরমিত হাদিস হাজিস করেছেন যে তোমার কাছে আমানত রাখে তুমি তাকে তার আমানত ফেরত দাও আর কেউ যদি তোমার আমানাতের খেয়ানাত করে তুমি চান্স পেলে তার আমানাতের খেয়ানাত করো না একজন মুসলমানের স্ট্যান্ডার্ড কথা হাই হওয়া লাগবে তার মান কত উন্নত হওয়া লাগবে অনসময় লোকেরা তুমি আমায় ক্ষতি করেছো আমি তোমার বারোটা বাজাবো তুমি আমার উঠে নিয়ে গেছো আমি এটা নিয়ে যাবো এরকম করে কোন ভালো মানুষ এগুলো করে ফেলে অনেক সময় এটা ভালো মানুষের লক্ষণ না স্ট্যান্ডার্ড হাই করতে হবে সে তোমার খেয়ালাত করলেও তুমি খেয়ালত করো না তুমি তোমার প্রিন্সিপাল ঠিক রাখো তোমার নীতিতে তুমি অটুট থাকো আরেকটি হাজি সেরসুল্লাহ সাল্লাম সাত করেন আল মুসলিম মান সালিম আল মুসলিম আল আদিমা ইহিম ওয়া আলহিম তিরমিদির হাদিস হাদিসের সনদ মজবুত ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যে মুসলিমের ক্ষতি থেকে তার জিব্বার ক্ষতি থেকে তার হাতের ক্ষতি থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে সে ব্যক্তি ভালো মুসলিম যার মুখের অনিষ্ট হাতের অনিষ্ট থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে ওয়ালমু মেনু আই ব্যক্তি প্রকৃত মেন মান আমি আলহিম যেই ব্যক্তির কাছ থেকে মানুষ নিরাপদ থাকে তার রক্তের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে অর্থাৎ জানমাল এগুলো সুরক্ষিত থাকবে তার কাছ থেকে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই লোকটাই প্রকৃত মোমেন এখন এখানে বলবেন তাহলে প্রথম হাদিসে বলা হচ্ছে মুসলমানরা তার মুখের এবং হাতের অনিষ্ট থেকে নিরাপদ থাকে তাহলে অমুসলমানরা কি নিরাপদ থাকতে পারবে না অমুসলমানদেরকে আমরা গালিগালাস করতে পারবো তাদের গৃহপথ করতে পারবো তাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না তাদের যানমালের ক্ষতি করতে পারবো না পরের হাদিসে নাস বলা হয়েছে নাচ মানি মানুষ আগের কথাটা মুসলমানের হক একটু বেশি আর মুসলিম সমাজে সাহাবিদীকে লক্ষ্য করে তিনি কথাটা বলেছেন সেই হিসাবে মুসলিমটা এসেছে কিন্তু পরের হাজে মানুষ বলাতে গেল নিষেধ জন্য নিষেধ পরেরটাও নিষেধ হাতের অনিষ্ট মুখের অনিষ্ট এই দুটো অনিষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকলে তাদের যানমাল আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হলে আমরা প্রকৃত মুসলিম প্রকৃত মৌমিন হতে পারি আর যদি কোনো একটা দ্বারা মানুষের ক্ষতি করে ফেলি তাহলে আমরা ভালো মুসলিম নই ভালো মুমিন নই কি পরিমাণ মুসলিম অন্যদেরকে নিজেদের জবানের এবং হাতের ক্ষতি থেকে নিরাপদ রাখেন এটা আমরা বাস্তবে যখন মূল্যায়ন করি খুব কম সংখ্যকে আমরা এই মানে পাই আসুন প্রত্যেকে নিজেদের দিকে চিন্তা করি যে আমি নিজে কতটুকু স্ট্যান্ডার্ড টিকে আছি অন্যের কথা বাদ দিই যে আমি আমার সিরাত দ্বারা আমার আচরণ দ্বারা আমি কতদিন কত লোকে কষ্ট দিয়েছি কটু কথা বলেছি পাট করে বলে ফেললাম আমার হাত দ্বারা অনেকে কষ্ট দিয়েছি আমি তো ভালো মুসলিম হতে পারিনি ভালো মুমিন হতে পারিনি আমাকে ভালো মুসলিম হতে হবে ভালো মুমিন হতে হবে হতে হলে এগুলো আমাকে ছাড়তে হবে এই সিদ্ধান্ত নিতে হবে এই আমানতের অনেকগুলো এরিয়া আছে দিনটাও একটা আমানত আমরা আগে বলেছি সেই দিনের আমানতের কথাই আল্লাহ তালা প্রথমে বলেছিলেন ইয়া আই আল্লা দিন আমানুল্লাহর রাসুল আমান তুমটা আল্লা এখানে আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত করো না আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যা বলা হয়েছে গোটা দিনটা গোটা সারিয়া সবকিছুই আমানত দিনই আমানত আর বাকিটা হলো মানুষের লেনদেনের মধ্যে আমানত আল্লাহর এবং আল্লাহর রসুলের খেয়ানত করা মানে কোরআন পাখি তা কিছু আল্লাহ তালা বলেছেন সেগুলোকে হুবহু আমল করা নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে যে সুনতগুলো দিয়েছেন সেই সুনতগুলোকে আমল করা তাহলে ওই সুনতের আমানত হয় যেখানে সুনতির বিপরীত কাজ করি হাদিসের বিপরীত কাজ করি তখন নবী করিম সাল্লা কাছ থেকে রেখে দেওয়া আমানতকে আমরা নষ্ট করে ফেললাম অনেক ব্যবহারিক জিনিসের মধ্যে আমানত আছে পাক পবিত্রতা অর্জন করা ঠিক মতো উঁজু করাটা আমানত ঠিক গোসল করাটা আমানত ফরজ গোসল বিশেষ করে এই ব্যাপারে একটা হাদিস এসেছে আবু দারদার দি আল্লাহ করেন জাননা যে ব্যক্তি এই পাঁচটা জিনিস আছে এগুলো ঠিক আনে ঠিক পালন করে তাহলে সে জাননাতে যেতে পারবে পাঁচটা জিনিস কি যে ব্যক্তি নামাজের হেফাজত করে এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ সুন্দর করে অজুগুলো সম্পন্ন করে রুকুগুলো ঠিক মতো আদায় করে সুজুদগুলো ঠিক মতো আদায় করে ঠিক মতো ওয়াক্ত অনুযায়ী নামাজটাকে পড়ে আর দুই নম্বরে রমাদান রোজাটাকে ঠিক মতো আদায় করে তিন নম্বরে হাজ্জল বাই আল্লাহর ঘরের হজ করে যদি আল্লাহ তালা তাকে তৌফিক দেন সংগতি দেন চার নম্বরে জাকাতেন বিহান আফসুহ জাকাত দেওয়ার যে হুকুম আল্লা তালা দিয়েছেন এইটাকে ঠিক মতো মনের পবিত্রতা সহকারে জাকাত দেয় খুশি মনে জাকাত দেয় জাকাত দিতে কি বিরক্ত হয় না এত টাকা জাকাতগুলো টু মাছ না দিয়ে পারা যায় না না দিলে গুণ হবে দিচ্ছে ঠিকই কিন্তু মনের মধ্যে কষ্ট স্বভাবটা কম হয়ে যাবে এই জন্য অন্তরে খুশির সাথে জাকাত দেওয়া দাল আমা এরপরে আমানাত আদায় করে আমানত আদায় করে এখন এই আমানতের অর্থটা কি পাঁচ নম্বরে যারা বলা হলে কাল আবাদা ওমা আদা উল আমান আবু দারদা রাদি আল্লাহ আনহু এই হাদিসি বর্ণনা করেছিলেন রসুল্লাহ সাল্লা কাছ থেকে যে সাহাবিদের কাছে বা তাবিদের কাছে তিনি হাদিসি বললেন ওনারা আবু দারদা রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন আবু দারদা বলবেন কি এই হাদিসের মধ্যে আমানত আদায় বলতে কি বলেন এটাও একটা আমানত যে ঠিক মতো জানাবার গোসল ফরজ গোসল আদায় করা ঠিক মতো করা এটাও একটা আমানত ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় সর্বপ্রথম হাতের কবজি পর্যন্ত দুই হাত এরপরে নাপাক জায়গা ধোয়া এরপরে পুরো উঁজু করা সেখানে নাকে পানি দেওয়া মুখে কুলি করা কাজ হয়ে যায় এরপরে সমস্ত শরীরে পানি ঢেলে গোসল করে নেওয়া এভাবে করে এই ফরজ গোসলের আমানত পালন করা হয় এই কথাটা ব্যাখ্যা এখানে আমানত বলতে শুধু ফরজ গোসরি বোঝায়নি তিনি এটা এই জন্য বলেছেন যেন আমরা এটাকেও আমানত মনে করি আল্লাহ তালার পবিত্রতার জন্য যে সমস্ত নিয়ম শরীয়তে দিয়েছেন এগুলোকে রক্ষা করা শরীর তে প্রত্যেক জিনিসকে রক্ষা করাটাও আমানত দর্শক মন্ডলী আমানতের কথা বাকি রয়ে গেছে পরবর্তী আমরা শুনবো ইনশাল্লাহ বাকিটুকুন আবিলাহি তৌফিক আসসালাম আলাইকুম আল্লাহ শরিয়াদের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সব তিনি ইসলাম দিয়েছেন এটা কোনো সময়ের ভিতরে কল্যাণ মিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে আল্লাহ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে মধ্যে ইসলামে আল্লাহিত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন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 So if Jesus Christ, peace be upon him, died right, for three days, who controlled the world? That means if God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to yeah. Dekhun, Dr. Jaki Redshanjaya alaab kori. Proti Shonibar, Rajshadshadshadtai. Aapunoshamprachar. Shakalshadhe notai Bangladeshe. Peace TV Banglae.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 जानून, शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठा इसलम आज रे आठ टुन सम्प्रचार सकाल सारे बांगल